প্রচুর ত্রুটি হচ্ছে আমার ভুল হচ্ছে কেউ দেখাবার নেই আমার কিন্তু আমি যখন অন্যকে দিয়ে করাচ্ছি আমি এই ব্যাপারটা নাটকের ক্ষেত্রেও আছে ডিরেক্টর যখন অভিনয়ে দেখায় সঙ্গে সঙ্গে কিন্তু সে শিখে যাচ্ছে আমি শেখাতে গেলে বেশি শিখতে পারি এটা আমার আর একটা যে জন্য আমি আমি দেখেছি আমি যখন আমি তাতে হয়তো আমি নিজের অভিনেতা হিসেবে আমার নামটা হলো না হতো আর ইন্টারেস্ট অনেক বেশি শিখতে পারি আমি একটা ছেলে জন্য অভিনয় করছে দেখে দেখে আমি বলতে পারবো সেটা আমি নিজে রোল করি না আর আর একটা কারণ হচ্ছে আমি যখন আবার আমার বিশেষ করে সাধনা সম্বন্ধে যে রিভিউ সেটা হচ্ছে আচ্ছা তুমি জন প্রফেশনাল থিয়েটার করো দারুণ অ্যাক্টিং করো বাজে রোল বাজে নাটক গ্রুপে করলে তুমি খারাপ অ্যাক্টিং করো তো সেটার কারণ তো আমি জানি কেন আমি যখন স্টেজে অভিনয় করি আমার কি করছে সে কি করছে ব্যাপারটা ওয়েল আমি দেখেছি আমি বন্ধুরা এত নাইট হয়ে গেছে কিন্তু আমি স্টেজে উঠে পুরোপুরি ওই রকম হতে পারে না ঢুকলাম বয়ে গেছে লোকে গালাগালা করছে সেই লোকটাই আবার যাচ্ছে না আমরা এখনো জানি আপনি আরেকটা হচ্ছে এতটুকু বাসা পেছ টোটাল আপনার অন্য যে কাজের তার থেকে একটা ডিপার্চার এবং খুব মেজোব বলে ওই নাট ওই ফর্মটাকে বা ওই ইন্টারমেট থিয়ে আপনার ওর পরে বোধহয় আপনি কিন্তু এই ফর্মটার প্রতি আপনার আকর্ষণ কিসের থেকে এবং এতে আপনি আর কোনো কাজ করবার কথা ভাবেন কি না নর্মালি যেটা আপনি আগেও বলছিলেন যে আপনি অনেক বেশি মজা অনেক বেশি এক্সাইটমেন্ট পেয়েছেন ইন ট্রাই টু কমিউনিকেট টু লার্জ অডিয়েন্স আমার পলিটিক্যালি রেসপন্সিভ অডিয়েন্স যেখানে এতটুকু বাসা কিন্তু অনেক একটা সাত লেভেলে কাজ করবে ছোটো অডিয়েন্সের কাছে কাজ করবে প্রোবিং একটা সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্সের যাবে টোটালি অন্য জাতির নাটক এটাকে অন্য অন্য না অন্য ফর্মকে নাটক করার একটা স্বাভাবিক থিয়েট্রিক্যাল কিউরিয়সিটি থেকে হ্যাঁ এটা একটা ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন আমার কিছুদিন থেকেই মনে হয়েছে এটা ঘিরে থেকে আসার পরে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে নাটকে শব্দটা ডায়ালগ ডায়ালগ ইজ এ হাটক করা যায় নন ভাইল থিয়েটার এখানে কোনো ডায়ালগ থাকবে না তাতে আমার মনে হয় যে অনেক বেশি কমিউনিকেট করবে। এটা আমার বহুদিন থেকে মাথায় ঘুরছিল তারপরে আমি এরম একটা নাটক খুঁজছিলাম কিভাবে করে যায় কিভাবে করে যায় করতে করতে করতে আমি হঠাৎ মিউনিকে নাটকটা আমার হাতে এলো হাতে এলো মানে আমাকে রায়নাথ হক বিখ্যাত ফিল্ম ডিরেক্টর উনি আমাকে বললেন যে শেখার অঙ্কের নাটক তুমি করে দেখো আমার মনে হয় এরকম করতে পারবে তো আমি পড়ে আমার ইমিডিয়েটলি মনে হলো যে এইটাতে হয়তো ওই জিনিসটা করতে পারবো তা আমি পারমিশন চাই ক্রেটসঅন তো রাইনহাট ক্রেটসের সঙ্গে একটা করলো আমি বললাম প্রেসকে সারা রাত্রির ধরে আমি কনভিন্স করাতে হলো লাগলো যে এই রিয়ালিটি তুমি কি করে ইন্ডিয়াতে এটা কি কলকাতায় রেলিভেন্ট হবে আমি মনে হয় হবে তুমি আমার বুঝে দে পারমিশন দিল এবং আমি কলকাতায় এসে অনেক এটা নিয়ে ভাবলাম ভেবে ভেবে আমার মনে হলো যে এটা এই জিনিসটা করা যাবে এই সাইলেন্সটাকে আমি কাজে লাগাতে পারব তো তারপরে ভয় হচ্ছে দর্শক যিনি মারে এরকম ধরনের আমার নানা রকম চিন্তা আর আমার জিনিস বোধ যেটা আমার মনে হতো ডায়ালগের এবং এই বড় থিয়েটার যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অভিনেতারা দর্শকের যে প্রভৃত আমি মনে করি আমার যে প্রসিনিয়াম থিয়েটার আমরা যতই রেভলিউশন করি আর তত্ত্বকথা বলি এটা দর্শকের কোনো কাজে লাগে না আমরা চেঞ্জ দা সোসাইটি থ্রু দিস কাইন্ড অফ থিয়েটার তার কারণ হচ্ছে আমি একটা পরে রিয়েলাইজ করছি যে থিয়েটার দর্শক যারা আসে তারা শুধু নাটকটা দেখবে এবং শুনবে তো নয় দে এবং হয় না পরবর্তীকালে আমার এই আইডিয়াটা কনফার্ম হয় আমি প্যারিসে সালি বারোর সঙ্গে একটা দেখা কর হয় নতুন থিয়েটারটা আমাকে দেখাতে নিয়ে গেলাম থিয়েটার ডোয়ার্সে আমি আমাকে বললাম যেমন ঢুকে আমার জিজ্ঞেস করলাম যে এরম বলতে আমার থিয়েটার থিয়েটার তা বলতে পারিনি তারপরে একটা বললেন আমি হঠাৎ বললাম যে এত ছোট থিয়েটার কেন তোমার থিয়েটার তুমি ন্যাশনাল থিয়েটারে ছিল সেখান থেকে তো বলে তোমাকে বলিস এখান থেকে তুমি দেখছো প্রত্যেকটা সিটের ডিস্টেন্স হচ্ছে মিটার এবং আমি মনে করি যে বিয়েন্টি মিটার হি দ্যাক্টার দ্য অডিয়েন্স ক্যান নট ফিল হ্যাঁ এই জন্যে আমি এর বাইরে কোনো এ রাখি না এটা আমার ছেলেটির অভিনয়ে আমি খুব খুশি হইনি কেন ও ঠিক ডেপতে যেতে পারেন ও কোন রোলই পারে না আমায় বলতে পারতো না গিয়ে সাধনাকে বলে যে দিদি লোকই ইতি মারবে না তো তখন চুপ করে বসে থাকা ভয় পাচ্ছিল শুনে আমারও কিন্তু ভয় হল যে হয়তো হয়তো একদিন এবং প্রথম যখন আমি বললাম যে আমি এখানে করবো এইভাবে করবো ওরাও বিশ্বাস করে ওরাও সবাই বাজ ওরা করছে কিছু করছে ঠিক আছে করুক বোধহয় বাঙালি স্পন্সর হলে দিতই না তো সাহেবরা বলে দিল নাইট আমার জীবনে একটা স্মরণীয় দিন আমি জানি না কি হবে আমার মনে হচ্ছে যে আমি মানে যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়েছি হয়তো আই উইল কেল ব্যাপার এবং আমি ডিরেক্টর আই হ্যাপটি দেখাচ্ছি আমি এত টেন্স জীবনে হয়নি আমি যে কি একমাত্র সাধনা জানার দিন নাটক যখন আরাম করব চলছে চলছে চলছে চলছে আমি সেকেন্ড সিন থার্ড সিনের পর বুঝে নিয়েছি যে আমি সাকসেসফুল তারপরে দেখলাম যে ঠিক আছে বলল এবং আমার জীবনে মনে করি যে এটা একটা সত্যি অ্যাচিভমেন্ট তারপরে আমি আরও ভালো লেগেছিল যে ক্রেস নিজে এটা দেখে খুবই শীত করেছেন তো তারপর আমি এটা দিল্লিতে করলাম দিল্লিতে আমি ওকে বলেছিলাম যে আমি ওই একই যে আমি চাই যে ব্রিদিংটা যেন শুনতে পায় দর্শক এবং আমি চাই যে দর্শক বুঝবে আমি কি ভাবছি সেটা যেন দর্শক শুনতে পায় ग তোর সাহেব বলছেন যে তুমি কত লোক বলছ তোর পিকে ডাকলো বললো হান্ড্রেড ফিফটি আমি কেন করছো স্বপ্ন করবো নাটক সাহেব বলে যে না তুমি বলো কি করবো মুশকিল হয়ে গেছে আমাদের আছে যাই হোক লোক পেল এবং একই দা তো আমার ভয় ছিল যে হয়তো কলকাতার দর্শক অনেক বেশি হলো কি দর্শক না এবং যখন কথা বলছে অনেক খারাপ লাগছে মানে বুঝতে পারছি না বলে যখন ওয়েট স্পিকিং তখন আমি এনজয় ম এবং যে কলকাতা শহরে সবাই আমাকে কলকাতার দর্শক কিন্তু ইন্টারেস্ট নেই কেউ এটা নিয়ে লেখালেখিও বেশি হয়নি এর বাইরে কয়েকজন ছাড়া কেউ এ নিয়ে আর পরবর্তীকালে যখন শো করেছি লোকজন হলো তো আমি তারপর বন্ধ করে দিয়েছি করি। সে যে ধরনের একটা এনতুজিয়াজারেট করে ভেবেছিল হলো না কোথায় অথচ অন্য কেউ কিছু মানে বলছি বিদেশ থেকে সায় বসি গালিলিও করবে সেখানে অন্যায় লোক জমে এখনো এগুলো হয় আমার সেটা একটা খুব ফ্রাস্ট্রেশন আছে কিন্তু নাটকে খুব সেটা আবার অস্ট্রিয়াটা সেটা আমি আর এক ধাপও সেটা আমি করেছিলাম একটা দরওয়ানের ঘর নিয়েছিলাম দরওয়ানটাকে হাটিয়ে দিয়ে তার ঘরটা নিয়ে আমি কিচ্ছু করিনি তার বিছানা তার দেওয়ালের যা ডেকোরেশন সহ তার বাইরে ঠিক রকে একটা উনুন ছিল আর কল আছে তো ওখান ওখানের দুজন চরিত্র এখানে कल थे जला जल पड़े झाटा दिए भीषण जी মুসলিমেও কিছু লোক দেখেছিল তাদের মধ্যে সাফনার এখন যে সেটা আমি আর সমীদের খারাপ লেগেছিল এবং আমি নিজেও খুব হ্যাপি না ছিল যে বিদেশি নাটকে আর গন্ডগোল থাকে অনেক সময় ওই তাদের অনুভব তাদের প্রবলেম চরিত্র সে যখন এই দুটো নাটক লিখেছিল তখন সে কমিউনিস্ট পার্টির ছিল কার্ড হোল্ডার ছিল তারপর সে পার্টি থেকে বেরিয়ে গেছে এখন টু টু লুপ বদল হয়ে গেছে তার লেখার মধ্যে অনেক দিয়ে এসেছে শ্রী জোড়টা নেই যেখানে আমার সঙ্গে একটা আইডেন্টিফিকেশন ছিল সেটা ওরা ডিলিট ঠান্ডা গরম কিছু আর লাগবে শেখ করে দাও নাকি প্রবলেম আচ্ছা আর টেস্ট করেন এমনি হয়ে অল্প সালে 24 1924 34 ডেট কালমার্ক अराउंड 6 দিন 6 দিনের জন্মচার 1924 আর ওইটা তো ইয়ার বলেই দিয়েছেন থিয়েটার ইউনিটের স্থাপনাটা व्हाट আর ইওর ফিউচার প্ল্যানস শেফুরদা এখন ইউনিটি থিয়েটার এনিট থিয়েটার নাটক मॉर्निंग দিন থেকে ফ্যাসিনেট করতে এর থিয়েটার এর ইতিহাস জানতে পড়াশন ভি অংশগ্রহণ ছিল সেটা পেয়ে গেলাম এখন ইউনিটি থিয়েটারে কবে থেকে থেকে ওখানে থেকে করি আচ্ছা ইনিট আমি এখন তো করে যাচ্ছি না ফার্স কেন করছি না তো এইটা একটা ফার্স হবে এটা বলা যায় একটা পলিটিক্যাল ফার্স্ট গজতন্ত্র নাম বল ব্যাপারটা নিয়ে এই অন্ধ্র ব্যাপারটা আমাকে ইন্সপায়ার করেছিল যখন একটা এমএলএ লক্ষ টাকা তখন এই নাটকটা লিখতে আমি আমার পরবর্তী নাটকের সেই আপনি বিষয়বস্তু পরবর্তী আর একটা নাটক আমি বলছিলাম সেইটা আমার একটা বড় প্রজেক্ট আছে সেটা সেটা নতুন ধরনের বন প্রথার উপর অহল্লা বোধহয় এটা কমার্শিয়াল কমার্শিয়াল প্রেরি কাইন্ডলি তার এই আইডিয়াটা ভালো লেগেছে কিন্তু অনকন্ডিশন আমাকে কমার্শিয়াল হিরোইনটা নিতে হবে মহিলাদের মধ্যে আমার তো মনে হয় না সিনেমা সাবিত্রী তো এখন বয়স হলো তার মতো থাকে স্টেজে অ্যাক্ট্রেস বলতে আমার অভিজ্ঞতা মানে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি মানে কি কমেডি অ্যাক্টিং কি সিরিয়াস অ্যাক্টিং এবং শাকলতি যদি ভাবতে পারবেন না এ মহিলা দুর্ভাগ্য চিরকাল ওই কমার্শিয়াল বাণিজ্যিক বাসবি নন্দী পাওয়ারেস্টেজের প্রডাক্ট মনে হয় আর কেউ তাহলে তো আপনার চয়েস তো খুব লিমিটেড হয়ে গেল এতদিন তো আপনি যা নাটকটা করেছেন তার মধ্যে নাচ গান তো বোধ হয় না এটা একটা মজার ব্যাপারের কথাই বলছিলেন সেটা মাথায় সেটা ওই ফর্মটা খুব ইজিলি করে গেল সেটা ঘুরছে সেটা এখন আপনি হতে আমার কিন্তু মনে হয় যে এ থিয়েটার উইদাউট এনি স্পোকেন ল্যাঙ্গুয়েজ যেটা চাপলিন ভাবতেন যে ডায়ালগ হয়েছে সিনেমার সপনাশ হয়ে গেছে ডায়ালগে দেখুন একটা অভিনেতার সমস্ত রকম দোষ ত্রুটি দেয় এবং কমিউনিকেশনটা প্রবলেম হয়ে আমি যেভাবে কথাটা বললাম সে কথাটা দর্শক আমার বলার ভুলে আমার উচ্চারণের ভুলে আমার প্রকাশের ভুলে এটা মিস ইন্টারপ্রিট হতে পারে না সেটাতেও তো মিস ইন্টারপ্রিটেশন হবে আপনিwidetilde তো আছেন এখন আপনার মাথার মধ্যে কি আছে মনের মধ্যে কি আছে যদি না পারি সেটা সেটা সেখানে আমি মানে বিকাম টু मच ফিল ফর ব্যাড communicate through silence obviously you have to be a great actor no but there have to be maybe the communication is instant and quicker quickest perhaps kintu the memory of it is very short lived যেগুলো কিন্তু সেইখানে গিলবুটকে বলছিলেন আমি যে বিশ্ব উপায় করি আমার কিছু খারাপ আমার কিন্তু মনে থাকে এবং এখন ওই যেসব অভিনয় দেখি আমি আমি বললাম অত বড় নাটকে আমার ওই যে পরিচালক কতগুলো ইমেজ দিয়ে কিছু বোঝাবার চেষ্টা করছে সেটা শুনছে শুনে তো মানে আপনি উৎপলের বললো অনেকের অনেক রকম মত আছে কিন্তু আমি মনে করি যে উৎপল দুর্ভাগ্য আমি যেটা বলছিলাম যে আমি বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগে দুর্ভাগ্য উৎপল দত্ত কোনো পিরিয় তাহলে তার ক্ষমতাটা আরো বেশি প্রকাশ পেত আমার বারবার মনে হচ্ছে আমার একটা সৌভাগ্য হয়েছিল যার কথাটা এখানে বলা খুব দরকার শ্রমিক জানে জম যে ওর কাছে খুব স্বল্পক্ষণ স্বল্প কিছুদিন আমার ওয়ার্কশপিং করার সৌভাগ্য হয়েছিল ওটা ছবিতে আমি খুব খারাপ সেখানে আমি দেখে আমার মনে হয়েছিল যে কিছু অভিনয় কিছু জানি না এবং আমি পারব না এবং একদিন প্রায় আট ঘন্টা পর আমি তোমাকে চেনাতে চাচ্ছি জানো না তারপরে ওর আরেকটি ও জোনের তো একটা স্কুল ছিল जार प्रोडक्ट तो लीड करे ना जो पद्धति हम प्रथम केमप्लीट सैटार कर आउट अफ्रैगमेंस इमेजर ये हे रे हमें केंद्रीय এবং লন্ডনে বহু লোক আছে অভিনয় ছেড়ে দিয়েছে তোমার মতো তারপরে না এটা হয়েছিল উনি চোখে পেছন হায়দ্রাবাদে হায়দ্রাবাদ ওখানে হয়েছিল তারপরে লন্ডনে গিয়ে আমি কিছুদিন ওর থিয়ে রিহার্সেলামিহার্সাল করেছিলেন ওয়ার্ক শপিং করেছিলাম লন্ডন এখানে ওপেন ছিল সাধনা তুমি থাকো আমি চলো আপনি কি আপনি কি এটা মনে করেন যে সত্যি কলকাতায় কেউ জানে না লন্ডনে গেলে কেন বলো আমাকে যদি মিলিয়ন পাউন্ড দেয় আমি করবো না এবং গুরুশালী করেছেন তার সঙ্গে গুরুশালী করছেন অথচ তার মধ্যে টেম্পেশন সিন